সাইব ইবনু ইয়াজিদ রাজিয়াল্লাহ তাল্লুতে বর্ণিত মদিনার অধিবাসীদের সংখ্যা যখন বৃদ্ধি পেল তখন জুমার দিন তৃতীয় আজান যিনি বৃদ্ধি করলেন তিনি হলেন উসমান ইবনু আফফান রাজিয়াল্লাহ তু আল্লাহ্ন নাবিজ সাল্লা আল্লাহ সাল্লামের সময় জুমার জন্য একজন ব্যতীত মোয়াজ্জিন ছিল না এবং জুমার দিন আজান দেওয়া হতো যখন ইমাম বসতেন অর্থাৎ মিম্বরের উপরে ক্ষুদার পূর্বে